দ্বাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনি প্রবৃতি ভক্ত সঙ্গে আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মনির সহিত কথা কহিতেছেন রাখা লাটু হরিশ প্রভৃতি আছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আচ্ছা কেহ কেহ কৃষ্ণ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বল। মনি, নানা মত তা হলেই বা ভীষ্মেবের কথা আপনি বলেছেন সরস্বজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয় যখন ভাবছি সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথী হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই কাঁদছি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই আর কিছু নাই ব্রহ্ম আর শক্তি আর বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্ম জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয় যে একের দুই নাই শ্রীরামকৃষ্ণ হাঁ বটে চিজ নেবে তাঁ কাঁটা হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক নানা মত বটে ন্যাংটা বলত মতের জন্য সাধু সেবা হল না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায় কিছুই মীমাংসা হল না শেষে সকলে চলে গেল আর বেশ্বাদের খাওয়ানো হল মনি তোতাপুরি খুব লোক শ্রীরামকৃষ্ণ হাজরা বলে ওমনি অর্থাৎ সামান্য না বাবু কথায় কাজ নাই সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে দেখো নারায়ণশাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল এত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয় কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে ষটচক্র শুনেছ মণি বেদান্ত মতে সপ্তভূমি শ্রীরামকৃষ্ণ বেদান্ত নয় বেদমত ষটচক্র রকম জানো সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা মনি আগে হ্যাঁ যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে একরকম কাঁচ অর্থাৎ ম্যাগনিফায়ার আছে তার ভিতর দিয়ে দেখলে খুব ছোটো জিনিস বড়ো দেখায় রূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন মণি ওই ঘরে রাত্রি বাস করিতেছেন প্রত্যসে ওই ঘরে একাকি গান গাহিতেছেন গৌর হে আমি সাধুন ভজন হীন পরশে পবিত্র কর আমি দিনও ওহীন, চরণ পাবো পাবো বলে হে চরণ তো আর পেলাম না গৌর আমার আশায় আশায় গেল দিন হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান পর পবিত্র কর আমি দীনহীন এই কথা শুনিয়া তাহার চক্ষু অস্ত্রপূর্ণ হইয়াছে আবার একটি গান হইতেছে আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব সংখের কুণ্ডল অঙ্গেতে পরিব সংখের কুণ্ডল পড়ি আমি যোগিনির্বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি আমি গেরুয়া বসানো অঙ্গেতে পরিব শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন পরদিন শুক্রবার একুশে ডিসেম্বর সকালবেলা বেলা শ্রীরামকৃষ্ণ একাকি বেলতলায় মনির সঙ্গে কথা কহিতেছেন সাধনের নানা গুজ্জ কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা আর কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলিতেছেন আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বরধারী পঞ্চবটিতে দু তিনজন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন একজন বাউল তিনি বৈষ্ণবকে বলছেন তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন হরিশ রাখালো আছেন সাধু নিরাকারবাদী ঠাকুর তাঁহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন ডুব দাও ওপর ওপর ভাসলে রত্ন পাওয়া যায় না আর ঈশ্বর ও বটেন আবার সাকার সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় তখন আবার নিরাকার চিন্তা যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয় তারপর লেখা অনুসারে কাজ করে